মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবীলিনুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন bhalo আছেন এবং আপনাদের সকলকে আমি জানাচ্ছি জীবনের রংধন অনুষ্ঠানে স্বাগতম আজকে আমরা দেখব যে কোনো কোনো পরিবারে অনেক সদস্য এমন থাকেন যারা শারীরিকভাবে অথবা মানসিকভাবে অক্ষম হয়তো জন্মগতভাবেই তারা অক্ষম অথবা কোনো অ্যাক্সিডেন্ট ইত্যাদির কারণে তারা শারীরিকভাবে পঙ্গু অথবা চলাচলে অপারগ হয়ে পড়েন এই যে ডিসাবিলিটি অথবা অক্ষমতা শারীরিক কিংবা মানসিক অক্ষমতা প্রতিবন্ধী এই জাতীয় সদস্য আমাদের পরিবারগুলোতে থাকে প্রশ্ন জাগে এই যে আমরা দেখছি কিছু মানুষ সক্ষম কিছু মানুষ অক্ষম কিছু মানুষ শারীরিকভাবে খুব অ্যাক্টিভ সচল আবার কিছু মানুষ শারীরিকভাবে অচল এই যে আল্লাহ দুরকম সৃষ্টি করেছেন সচল এবং অচল সক্ষম এবং অক্ষম এবল এবং ডিজাবল এই যে ভিন্নতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখানে আল্লাহ জীবনের বিভিন্ন রঙ আমাদেরকে দেখাচ্ছেন এখানেই জীবনের রংধনু এখানেই জীবনের আলো আধার এখানে জীবনের সুন্দর অসুন্দর স্পষ্ট জায়গায় কেন আল্লাহতালা সক্ষম এবং অক্ষম সৃষ্টি করেন তার নিশ্চয় কোনো কারণ আছে আল্লাহ তালা এই সক্ষম এবং অক্ষম তৈরি করেন যাতে করে তার বান্দাগণ বুঝতে পারে যে কারো পক্ষে নিজের শরীরে শারীরিক সক্ষমতা এবং অক্ষমতা সৃষ্টি সম্ভব নয় কাজে সবল এবং দুর্বল অক্ষম এবং সক্ষম সচল এবং অচলের যে পার্থক্য সষ্টাই সৃষ্টি করেছেন এবং তার পিছনে কিছু রহস্য তিনি রেখেছেন এই সক্ষমতা এবং অক্ষমতা সৃষ্টির কারণ হলো প্রথমত যারা অক্ষম তারা যেন নিজেদেরকে ভাবতে চেষ্টা করে যে আল্লাহ আমাকে অক্ষমতা দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমি পরীক্ষায় আছি আমাকে এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে কারণ আমি যদি আল্লাহর বিধান অনুযায়ী না করি দুনিয়াতেও আমি অক্ষম থাকবো আখারাতেও আমাকে অক্ষম হতে হবে এই জন্য যারা অক্ষম প্রতিবন্ধী তাদের জন্য এটা একটা সবরের পরীক্ষা হচ্ছে ধৈর্যের পরীক্ষা হচ্ছে এবং এই আশা তাদেরকে রাখতে হবে যে আজকে এই জীবনে আমি অক্ষম কিন্তু একটা সময় আসবে যখন আমি সক্ষম হব আমি জান্নাত প্রাপ্ত হব এবং জান্নাতের যত সুযোগ সুবিধাগুলো আছে এবং নামতগুলো আছে সেগুলো আমি উপভোগ করতে পারব এরকম একটা আশা নিয়ে তাদেরকে বাঁচতে হবে আর যাদেরকে আল্লাহ সক্ষম করেছেন সচল করেছেন শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করেছেন তাদের জন্য এখানে আদর্শ আছে চিন্তার বিষয় আছে যে আল্লাহ ইচ্ছা করলে আমাকেও এরকম অক্ষম বানাতে পারতেন শারীরিকভাবে অথবা মানসিকভাবে কিন্তু আমাকে সেটা করেননি আল্লাহ আমাকে সক্ষমতা দিয়েছেন এটা আমার জন্য একটা পরীক্ষা এই সক্ষমতাকে শারীরিক শক্তিকে মানসিক এই শক্তিকে আমি কতটুকু আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করি আল্লাহ সেটা দেখতে চান এবং আল্লাহ যা আমাকে অক্ষম করেন নেই সেজন্য আমাকে সুক্রিয়া আদায় করতে হবে কৃতজ্ঞ হতে হবে কাজে যারা সক্ষম তাদের জন্য ডিজেবেল ব্যক্তিকে দেখার মাধ্যমেই নিজেদের ইমানকে সতেজ করা এবং ভালো পথে চলার জন্য আরেকটা অনুপ্রেরণার সৃষ্টি হওয়া দরকার এখানে কোনোভাবেই অক্ষম শারীরিক মানসিকভাবে যারা প্রতিবন্ধী তাদেরকে নিয়ে ঠাট্টামাস করা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো অবকাশ নেই কোনো মানুষকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন বিশেষত তাদের শারীরিক অক্ষমতার কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হন আল্লাহ বলেন হে বান্দা তোমাকে তো আমি সুস্থ করেছি এবং সক্ষম করেছি এটা তো তোমার কৃতিত্ব নয় আর তাকে আমি অক্ষম করেছি তুমি কেন সক্ষম হয়ে কেন তুমি সুস্থ হয়ে এই শারীরিক প্রতিবন্ধীকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো নিয়ামতকে আল্লাহ ছিনিয়েও নিতে পারেন কৌমিন আসা হোম তোমরা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করো না অপমান করো এটা আল্লাহ কোনোভাবেই পছন্দ করেন না কাজেই সক্ষমতা এবং অক্ষমতার যে সৃষ্টি সেখানে আমরা জীবনের রূপ দেখতে পাই জীবনের দুটি রং দেখতে পাই আর এই দুইটি রঙের মধ্যেই কল্যাণ আছে দ্বিতীয় পরীক্ষা যারা সক্ষম তাদেরকে আল্লাহ করছেন যে এই অক্ষম লোকগুলোর প্রতি আমরা কতটুকু যত্নবান হচ্ছে। সেটা আল্লাহ দেখতে চান এজন্য কোনো অক্ষম ব্যক্তিকে দেখলে তাকে সহযোগিতা করা দরকার এবং আমাদের প্রতি এই ক্ষেত্রে যে দুই পক্ষকে আল্লাহ যে পরীক্ষা রাখছেন কাউকে সফরের পরীক্ষায় কাউকে শিকরের পরীক্ষায় কাউকে ধৈর্যের পরীক্ষায় কাউকে কৃতজ্ঞতা প্রকাশের পরীক্ষায় রেখেছেন সেটার ব্যাপারে আমাদেরকে পাশ করতে হবে এবং উত্তীর্ণ হতে হবে আর মনে রাখতে হবে যে তাদের প্রতি যে দায়িত্ব ডিসেবলদের প্রতি সে দায়িত্বর ব্যাপারে আমরা যেন যত্নবার করি আল্লাহ তালা বলেছেন সুরাতি যারা অসুস্থ দুর্বল এবং যারা অক্ষম তাদের জন্য কোনো অসুবিধা নেই তারা যদি যুদ্ধে অংশ না করে লাইসা আল আমা হারাজ এরকম আল্লাহ তারা বলছেন অন্য আয়াতে যে যারা অসুস্থ যারা অন্ধ তাদের জন্য কোনো অসুবিধা নেই তারা যদি অন্য সাধারণ মানুষের জন্য যে বড়ো দায়িত্ব যুদ্ধে যাওয়া অথবা অন্যান্য যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব পালনে তারা যদি অপারগ হয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অসুবিধা নেই আল্লাহ তাদের জন্য বিধানকে শিথিল করে দিয়েছেন সুরাত বা সুরা নূরে আল্লাহ তালা এই বিধানগুলোকে বর্ণনা করেছেন একইভাবে আমরা দেখি যে দুর্বলগুলোকে আমরা যখন সহযোগিতা করব। আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে যেমন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন যারা দুর্বল ছিল তাদেরকে দেখাশোনা যাদেরকে করতো এবং তারা কিছুটা বিরক্ত হতো যে আমরা রোজগার করে কিন্তু তাদেরকে দিতে হয় তখন আল্লাহ নবী বলছেন হেল তুন সারুন ই দো আফা ইকুম তোমরা যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাও আল্লাহর পক্ষ থেকে বিশেষ খাবার এবং রিজিক পাও সেটা কি এমনিতেই পাও মনে করেছ না সেটা আল্লাহ দুর্বলদের উসিলাতে তোমাদেরকে আল্লাহ তালা সেই সহযোগিতা এবং রিস্কের ব্যবস্থা করেন যেটা বোখারি সেরেপে আছে আর মুসলিম উম্মার সাহায্য যেটা মুসলিম উম্মার কাছে যে উম্মা আসে অর্থাৎ জাতি হিসেবে যে সহযোগিতা আমরা পাই তখনই আমরা পাবো, যখন আমরা দুর্বলদেরকে সহযোগিতা করব। সেই জন্য আল্লাহ নবী বলছেন ইন্নামা নাসর আল্লাহ উম্মা বেদ আফাতিহীম তাদের দুর্বলদের কারণে এই উম্মতকে আল্লাহ তাল্লা সাহায্য করেন কাজে দুর্বলদের প্রতি যত্নবান হলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে দুর্বলদের প্রতি যদি আমরা যত্নবান না হই তাদের মর্যাদা না দিই সম্মান না করি আল্লাহ সাহায্য পাওয়া যাবে সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে সেটা পারিবারিক পর্যায়ে হতে পারে এবং সমাজ রাষ্ট্র এবং উম্মাহ পর্যায়ে এটা হতে পারে যে দুর্বলদের প্রতি যথাযথ যদি মনোযোগ দেওয়া না হয় যারা বিভিন্ন অক্ষমতা আছে ওট্রিজমের শিকার যারা ডিসাবিলিটি শিক্ষা তাদের প্রতি যদি আমরা যত্ন না নিই তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য এবং রিস্কের ব্যবস্থা আমাদের জন্য হবে না দেখুন আল্লাহ নবী কি কিভাবে আল্লাহ সতর্ক করেছেন অক্ষমদের ব্যাপারে একবার আল্লাহনবী গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ের মধ্যে ছিলেন মক্কার বড় বড় যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছেন দিনে দাওয়া দিচ্ছেন এই আশায় যে এই নেতৃবৃন্দ যদি মুসলমান হয় ইসলামের শক্তি এবং প্রভাব বৃদ্ধি পাবে আল্লাহনবী কোনো ব্যক্তিগত ব্যবসায়িক অথবা রাজনৈতিক কোনো ডিসকাশন করছেন না বরং দিন প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তাদেরকে দিনের আহ্বান করছিলেন এমন সময় একজন অন্ধ সাহাবি যার নাম আবদুল্লাহ ইবনে উম্মে মুম তিনি একজন অন্ধ সাহাবি ছিলেন তিনি দেখছেন না যে আল্লাহনবী ব্যস্ত তিনি ঘরে ঢুকছেন আর আল্লাহনবীকে ডেকে ডেকে বলছেন ইয়ারসুল আল্লাহ আল্লিম নি আল্লা মাকাল্লা আল্লাহ আপনাকে অনেক নলেজ দিয়েছেন অনেক জ্ঞান দান করেছেন সেই জ্ঞান থেকে আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু জ্ঞান শিক্ষা দান করেন আল্লিম নিয়া রসুল আল্লাহ মিমা আল্লা মাকাল্ল এখানে দেখুন একজন জ্ঞান পিপাসু ব্যক্তি একজন অক্ষম ব্যক্তি যিনি চোখে দেখছেন না তিনি এমন একটি মুহূর্তেই ঘরে প্রবেশ করছেন যে মুহূর্তে আল্লাহ নবী অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং তাও ব্যক্তিগত কারণে নয় নবী সময় দিচ্ছেন বরং দিনের কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য তিনি কাজ করছেন এই সময় আল্লাহ নবী একটু বিরক্ত হলেন তার ভ্রুটা কুচকে গেল ভ্রু কুচকে গেল এবং তিনি বিরক্ত হলেন কিন্তু আল্লাহর কাছে এই বিরক্তিটা পছন্দ হয়নি আল্লাহ তালা একটা সুরা নাজেল করেছেন যেটা সুরা আবাস আমরা বলে থাকি আবাস একজন অন্ধ এসেছে বলে তিনি ভ্রুকে কুচকে ফেলেছেন এবং মুখকে ফিরিয়ে নিয়েছেন আল্লাহ তারা এভাবে কথা শুরু করেছেন আ ব্যাসা ভ্রু কুচকিয়েছেন ওয়াতেওয়াল্লাহ মুখকে ফিরিয়ে নিয়েছেন অ্যান্ড জা আহুল আ একজন অন্ধ তাকে যখন সাক্ষাৎ করতে এসেছে তারপরে আল্লাহ কি বলছেন হে নবী আপনি কী জানেন যে অনেক বড় নেতৃবৃন্দদের সাথে যে কথাগুলো বলছেন তাদের চেয়ে ওই ব্যক্তি বেশি আল্লাহর কাছে উত্তম বা সে বেশি আপনার কথা তারা উপকৃত হবে ওদের চেয়ে এ কথা কি আপনি জানেন আপনি তাদেরকে যাদেরকে গুরুত্ব এবং ফোকাস করছেন বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের চেয়ে আল্লাহ এই লোককে আপনার কথা দ্বারা বেশি উপকৃত করতে পারেন এ কথা কি আপনার মনে হয় আপনি গিয়েতে জানেন অর্থাৎ একজন প্রতিবন্ধী হতে পারে তার প্রতি কোনোভাবেই আপনি অযত্ন নিতে পারেন না এবং তার প্রতি ভূক্ষেপহীনতা আপনি করতে পারেন কাজেই এখানে যে বিষয়টা আমাদের শেখার ব্যাপার হলো। যে প্রতিবন্ধীদের প্রতি মর্যাদা দেয়া তাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নবীকে নির্দেশ দান করেছে কাজে একটা সমাজে শুধু সক্ষম ব্যক্তিদের প্রতি গুরুত্ব দিলে হবে না যারা অট্রিজমের শিকার প্রতিবন্ধীকতার শিকার অসুস্থতার শিকার তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে এই জন্য আবদুল্লাহ ইবনে উম মকতু সাহাবি পরবর্তীতে যখনই আল্লাহ নবীর কাছে আসতেন আল্লাহ নবী তাড়াতাড়ি তাকে সম্বাসন জানাতেন আর বলতেন আহলান বিমান আয়বানী ফিহি রব্বী আহলান ওই ব্যক্তিকে স্বাগতম যার ব্যাপারে আল্লাহ আমাকে ধমক দিয়েছেন যার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছেন যার ব্যাপারে আমাকে নির্দেশনা দিয়েছেন সেই ব্যক্তিকে সুস্বাগতম আল্লাহ নবী এই সাহাবাকে আবদুল্লাহ ইবন উমকে অত্যন্ত যত্ন নিতেন আর বলতেন যে আহলান বিমান আয়তাবানী ফিহি রব্বি যে আমার রব যার ব্যাপারে আমাকে সাবধান করেছেন সতর্ক করেছেন ধমক দিয়েছেন সেই ব্যক্তিকে স্বাগতম এখান থেকে আমরা দেখি যে ইসলামে প্রতিবন্ধীদের একটা মর্যাদা এবং যত্নের কথা আমরা দেখতে পাই কাজেই প্রতিবন্ধীদের যত্ন নেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ধ হতে পারে অথবা পঙ্গু হতে পারে হাঁটা চলায় অক্ষম হতে পারে শারীরিক দুর্বলতা তার আসতে পারে এমনকি মানসিক দুর্বলতাও সেটা একটা প্রতিবন্ধী হওয়ার অন্যতম উপকরণ কারণ একজন মানুষ যখন মানসিকভাবে সুস্থ না হয় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে আর এই অবস্থায় যারা চতুষ্পশ্বে থাকবে তাদের জন্য শিক্ষা হলো যে তারা যেন তার যত্ন নে অবহেলা তার প্রতি যেন না করে এই জন্য সুরা আবাসা থেকে আমরা এইটা শিক্ষা যে ইসলামে প্রতিবন্ধীর মর্যাদা ইসলামে প্রতিবন্ধীর গুরুত্বের কথা আমরা এই সুরা থেকে শিখেছি সুপ্রিয় দর্শক কাজেই আমাদের আশেপাশে যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য আমাদের কাজ করা দরকার অনেক সময় সমাজে যারা কানে শুনে না অথবা বৌবা কথা বলতে পারে না অথবা অন্ধ দেখতে পারে না অথবা পঙ্গু চলতে পারে না এই জাতীয় ব্যক্তিদেরকে মস্করা করা হয় এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সেটা উচিত নয় তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা দরকার তাদেরকে শুধু খাওয়ানো এবং পড়ানো এটা বড় কথা নয় পাশাপাশি তারা যেন যথাযথ জ্ঞান অর্জন করতে পারে মানুষ হিসেবে বাস করতে পারে সেরকম ব্যবস্থা করা দরকার এবং তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ে থাকে অনেকে হয়তো কথা শুনে না কিন্তু তাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ ইত্যাদি আছে আধুনিক প্রক্রিয়া সেগুলোর মাধ্যমে শিক্ষা দেওয়া যেতে পারে আধুনিক বিশ্বে সেরকম অনেক ব্যবস্থা আছে আমরা এই বিষয়ের গুরুত্বকে আরও বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব এই পর্যায়ে আমাদেরকে একটু বিরতি নিতে হবে বিরতির পরে ইনশাআল্লাহ আলোচনায় আবারও ফিরে আসবো আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার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 देखते कुरान भोजवार जन्की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख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 আমি সংগ্রাম করছি করতে আর আমার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে সত্যবাদিতা উত্তম চরিত্র सम्रीति भाई ममिन ए सम्पर्क मुसलिमचय देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथे धारावाहिक दर्शम আমাদের আলোচনা চলছিল জীবনের রং গুরুত্বপূর্ণ একটি রং হলো যে সক্ষমতা এবং অক্ষমতা সচলতা এবং অচলতা যারা শারীরিক অক্ষম মানসিক ভাবে অক্ষম আবার যারা শারীরিক সক্ষম এবং সচ্ছদ এই দুই শ্রেণীকে আল্লাহতলা সৃষ্টি করেছেন আমরা আলোচনার শুরুতে কথা প্রমাণ করার চেষ্টা করছি যে পৃথিবীতে এক বিলিয়ন মানুষ এবং ফিফটিন পারসেন্ট মানুষ পপুলেশন এই পৃথিবীর যত মানুষ আছে তাদের মধ্যে কোন না কোনোভাবে ডিসেবিলিটি অজমের শিকার আল্লাহতলা যাদেরকে এই অক্ষমতা শিকার করেছেন তাদেরকে সবরের পরীক্ষা দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে এই জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী চালাতে হবে যাতে করে স্থায়ী যে জীবন শুরু হবে সেখানে অক্ষম না হয় মনে রাখতে হবে এই পৃথিবীতে যারা অক্ষম আল্লাহ তালা কেয়ামতের পরে যখন তারা জান্না পাবে তখন তাদেরকে খুবই সক্ষম যুবক এবং তরুণ হিসেবে জান্নাতে প্রবেশ করাবে আবার অনেকে এই পৃথিবীতে সক্ষম ছিল কিন্তু আল্লাহর বিধানকে বৃক্ষেপ করেনি তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে কিন্তু কেয়ামতের ময়দানে অক্ষম করে তুলবে যেমন অনেকের ইমন মধ্যে আছে যে একজন ব্যক্তি বলবে লিমা হাশারতানি আমা ওখাদ কুন্তু বাসে র হে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুস মান ছিলাম চোখ দিয়ে দেখতে পারতাম কিন্তু কেমতের ময়দানে তুমি আমাকে অন্ধ করলে কেন কলা কে কে আতাত আয়াতই তোমার কাছে আমার নির্দেশনা এসেছিল তুমি সেগুলোকে ভ্রক্ষেপ করো নি টাকাও নি ভুলে গেয়েছেলে যেভাবে দুনিয়ার জীবনে তুমি আমার আয়াতগুলোকে আমার কথাগুলোকে আমার নির্দেশনাকে তুমি দেখো জগতের ভিতরে আমার অনেক সাইন অনেক নির্দেশনা তোমাকে আমি দেখিয়েছিলাম কিন্তু সেদিকে তুমি তাকাও নেই কাজেই তোমার চোখকে যেহেতু যথাযথ ব্যবহার করেনি আজকে সেই চোখকে আমি ছিনিয়ে নিয়েছি এবং অন্ধ করেই তোমাকে হাসনের মধ্যে তুলেছে সুপ্রিয় দর্শক এই এই পৃথিবীতে অক্ষম হলে ওই জগতেও অক্ষম হবে সেটা নয় আবার এই পৃথিবীতে সক্ষম হলে শারীরিকভাবে যথাযথ থাকলেও ওই জগতে তিনি যে শরীরের পূর্ণাঙ্গতা নিয়ে আসতে পারবেন তার কোনো গ্রামটি নেই এই জন্য আল্লাহর বিধান অনুযায়ী চলার মাধ্যমে সবরের পরীক্ষা দিতে হবে এবং সক্ষম ব্যক্তিদের শকরের পরীক্ষা দিতে হবে এবং আল্লাহর নির্দেশনাকে খুঁজে এখানে দেখতে হবে আল্লাহনবী প্রতিবন্ধীদেরকে যত্ন কিভাবে নিয়েছেন তার দৃষ্টান্ত আমরা আরও দেখতে পাবো যে একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসেছেন ওই মহিলা মুসলিম শরীফের বনানা হজরত আনাসুদ্দালাহ আনহু বলেন ইন্মান ক্যানিহা সাইউ একজন মহিলা আসলো তার কিছু মানসিক সমস্যা ছিল অর্থাৎ মানসিক প্রতিবন্ধী একজন মহিলা এসে আল্লাহ নবীকে বলল কি বলল ইয়া রসুল আল্লাহ ইন আলি ই হায়াতেন হে আল্লাহ রসুল আপনার সাথে আমার একটু প্রয়োজন আছে তখন আল্লাহ নবী তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেন নি যে মানসিক প্রতিবন্ধী পাগল কি বলে এরকম বলেননি বরং তাকে বললেন ইয়া উম্মা ফোলান এ অমুকের মা শুনো। শুনিউ সি ক্যাকি তোমার যে প্রয়োজনটা আমার সাথে আছে তোমার যে প্রয়োজন দরকার সেই দরকার পূরণের জন্য কোন জায়গায় যেতে হবে সেটা তুমি বলো যেখানে যেতে বলো সেখানে আমি যাব যাবো নবীর বিনয় নবীর উদারতা এবং ডিজেবলদের প্রতি অক্ষমদের প্রতি আল্লাহনবীর করুণা এবং ভালোবাসা এই হাদিস থেকে সুস্পষ্ট হয় এই ঘটনা থেকে সুস্পষ্ট হয় সুপ্রিয় দর্শক এইভাবে কিন্তু আমাদেরকে যত্ন নিতে হবে তাদেরকে তুচ্ছ তাচ্ছ করলে হবে না বরং তাদেরকে সহযোগিতা করতে হবে যেমন আল্লাহ নবী বলেছেন কোন রাস্তায় তোমার জন্য যেতে হবে বলো সেই যা রাস্তায় আমি যাব যে জায়গায় গেলে তোমার প্রয়োজন পূরণ হবে সেই জায়গায় আমি যাব একজন মানসিক প্রতিবন্ধী যার মানসিকতার মধ্যে একটু দুর্বলতা ছিল সেই মহিলাকে আল্লাহ নবী বলেছেন আর এই জন্য ইসলামের এই দিক নির্দেশনাগুলো পেয়ে ইসলামের যারা খলিফা ছিলেন ইমাম ছিলেন তারা ডিজেবলদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন আজকের আধুনিক বিশ্বে আমরা দেখি ডেভেলপ কান্ট্রিজগুলোতে ডিজেবলদের প্রতি খুব যত্ন থাকে যে কোনো পাবলিক প্লেসে ডিজেবল টয়লেট থাকতে হবে যে কোনো পাবলিক প্লেসে ডিজেবলদের হুইল চেয়ার যাতে সহজে যেতে পারে সিঁড়ির পাশাপাশি তাদের উঠার নামার ব্যবস্থা থাকতে হবে এই জাতীয় অনেক ব্যবস্থা আছে এবং সেসব দেশগুলোতে উন্নত দেশগুলোতে প্রতিটি ডিজেবলকে দেখাশোনা করার জন্য সরকারিভাবে একজনকে ভাতা দেয়া হয় পরিবারের সদস্য হতে পারে আর পরিবারের সদস্য না থাকলে বাইরের থেকে তাদেরকে দেখাশোনা করার জন্য লোক নিয়োগ করা হয় এবং তাদের কোনো যেহেতু প্রতিবন্ধীরা কোনো কাজ করতে পারে না এই তাদেরকে স্পেশাল ভাতা দেয়া হয় এই যে সহযোগিতা এবং ডিজেবলদের জন্য বিশেষ স্কুল স্পেশাল নিডস স্কুল থাকে যারা শারীরিক এবং মানসিকভাবে অন্যান্য স্টুডেন্টদের মতো নয় তাদের জন্য বিশেষ কেয়ার দরকার তাদের জন্য বিশেষ স্কুল পর্যন্ত তার স্থাপন করে কিন্তু আমরা অনেকে যারা মুসলমান আছে হয়তো তারা জানি না যে ইসলামের সোনালী যুগগুলোতে মুসলমানরা কিন্তু এই প্রবণতা এবং এই ধারাটা শুরু করেছেন যেমন আমরা দেখি খলিফা অমর ইবনুল আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলী তিনি প্রথমে প্লান গ্রহণ করেন যে আমার দেশে যত ডিজেবল মানুষ আছে তাদের একটা তালিকা যেন তৈরি করা হয় তাদের একটা জরিপ যেন পরিচালনা করা হয় যাতে করে তাদেরকে যথাযথ কেয়ার যত্ন এবং সার্ভিস দেয়া যায় তাহলে এটা শুরু হয়েছে পঞ্চম খলিফা ইসলামের যাকে বলা হয় অমর ইবনা আবদুল্লা আজিজ অর্থাৎ তিনি একজন খিলাফতের হ্রাসেদার অধিকারী ছিলেন অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে জুলমুক্ত রেখেছিলেন এবং মানুষে মানুষের তারতম্যকে দূর করেছিলেন এবং সমাজকে অত্যন্ত পরিচ্ছন্ন স্বচ্ছল এবং আল্লামুখী করেছিলেন অমার ইবনে আবদুল আজিজ তার যুগেই প্রথমে ডিজেবলদের একটা তালিকা প্রণয়ন এবং তাদের ব্যাপারে জরিপ ইত্যাদি পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং হাজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহের একটা মতামত এই ব্যাপার ছিল যে রাষ্ট্রের জন্য তিনি ফিক্ষের একজন ইমাম হিসেবে ঘোষণা করেছেন রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব যে রাষ্ট্র যেন বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ডিজেবল এবং অক্ষম ব্যক্তিদের দেখাশোনা করে এই মতামতটি দিয়েছিলেন ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ তালা এবং আমরা দেখি যে খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালিক তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ডিসেবলদের জন্য বিশেষ একটা হসপিটাল নির্মাণ করেছিলেন স্থাপন করেছিলেন এবং প্রতিটি শহরগুলোতে এই এইটাকে পরবর্তীতে ছড়িয়ে দেয়া হয় খালিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করছেন যে ও আল্লা মুদিন হা রিসান ওয়ুল্লা আলিফা আব্দুল মালিকের যুগে একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয় যারা প্রতিবন্ধী পঙ্গু ছিল হাঁটা চলা করতে পারতো না তাদেরকে দেখাশোনা করার জন্য একজন লোককে দেওয়া হয়েছিল আর যারা অন্ধ ছিল তাদেরকে রাস্তায় চালানোর জন্য পদ নির্দেশনা দেওয়ার জন্য একজন করে ব্যক্তি নিয়োগ করা হয়েছিল তাহলে দেখা যায় যে বর্তমান পৃথিবীতে আধুনিক বিশ্বে যেই নিয়মগুলো প্রচলিত হয়েছে তার অরিজিন তার উৎস এবং তার দৃষ্টান্ত স্থাপন করেছিল মুসলিম খলিফারা যেমন খলিফা ওয়ালিব ইবনে আবদুল মালিক তিনি প্রতিটি ডিজেবল ব্যক্তির জন্য একজন মানুষকে নিয়োগ দিয়েছেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন এরপর আমরা আরও দেখি খালিফা মামুন তার যুগে কি হয়েছিল যে অন্ধদের জন্য বিশেষ একটি হোম তৈরি করা হয়েছে এমন ওয়ানিসা আল আইজিজাজ যেসব মহিলারা অক্ষম এবং তাদের কোনো থাকার জায়গা নেই তাদের জন্য একটা ওল্ড হোম তিনি করেছিলেন তাহলে মহিলাদের জন্য ওল্ড হোম করা এবং অন্ধদের জন্য একটা হোস্টেল করা যাতে অন্ধরা সেখানে থাকতে পারে তাদের দেখাশোনা এবং যত্ন নেওয়া যায় এই জন্য বাগদাদের মধ্যে প্রথমে তিনি এটা শুরু করেন খালিফা মামুন এরপরে তিনি অন্যান্য বড়ো সিটিগুলোতেও সেরকম কেন্দ্র স্থাপন করেন যেখানে অন্দরা থাকতে পারে তাদের যত্ন নেওয়া যায় এবং মহিলারা যারা দুর্বল আছে সেই দুর্বল মহিলাদের জন্য একটা ওল্ড হোম তিনি করেছিলেন খলিফা মামুন রশিদ এবং সুলতান কলাউন সুলতান কেলাউন তিনি একটা প্রতিষ্ঠা করেছিলেন বিমার স্থান হসপিটালকে আগে তখন বলা হতো বিমার স্থান প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য এভাবে আমরা দেখতে পাই যে ইসলামী রাষ্ট্র ইসলামের শুরু থেকে এবং অমর ইবন আজিজের পর থেকে নানাভাবে যারা অক্ষম যারা প্রতিবন্ধী তাদেরকে কি করে দেখাশোনা করা যায় যত্ন নেওয়া যায় তাদের জন্য হসপিটাল নির্মাণ করা তাদের জন্য বিশেষ হোস্টেল নির্মাণ করা তাদের জন্য লোক নিয়োগ দেয়া এবং তাদেরকে সহযোগিতা করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা ব্যবস্থা করেছেন তাহলে আলহামদুলিল্লাহ মুসলমানরা পিছিয়েছিল না মুসলমানরা এই সমাজকে বর্তমান সভ্যতাকে তারা রাস্তা দেখিয়েছিল এই জন্য অনেক বড় বড় স্কোলার ছিল যারা এই যত্ন পাওয়ার ভিতর দিয়ে তারা বড় স্কোলার হিসাবে স্থান পেয়েছেন যেমন আব্বান ইবনেসমান মোহাম্মদ ইবনে সেরিন এরকম অনেকেই পেয়েছিলেন আর আবদুল্লাহ ইবনে মকতুম রদি আল্লাহ কথা আমরা জানি আল্লাহ নবী তাকে অন্ধ হিসেবে খুব বেশি যত্ন নিতেন এমনকি আল্লাহর নবী যখন মদিনা থেকে অন্য কোন জায়গায় যেতেন তখন তাকে গভর্নর হিসেবে নিয়োগ করে যেতেন সুপ্রিয় দর্শক সক্ষমতা এবং অক্ষমতা জীবনের দুটি রূপ আল্লাহর কুদরতের একটা পরিচয় এজন্য দুই পক্ষ পরীক্ষার ভিতর দিয়ে আছি আমরা যারা সক্ষম তাদের করে পড়তে যে দায়িত্ব সেটা হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা অক্ষম ব্যক্তিকে দেখে আলহামদুলিল্লাহ আফানি কাল হুবিহি আল্লাহ শুক্রিয়ার কথা স্মরণ করা উচিত এই দুপড়ার মাধ্যমে এবং তাদের প্রতি যথাযথ দায়িত্ব নেওয়া দরকার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য অন্যদের উপর আসবে আমাদেরকে আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আবারও পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রাখছি এই মনাজাত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক কি প্রদর্শক করেছে দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देखियत कल सन्ध्या साढ़े छोन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश